আনাস ইবনে মালিক রাজিয়া আনহু হতে বর্ণিত তিনি বলেন নবীর সাল্লু আলাই সাল্লাম যখন প্রকৃতির ডাকে সারা দিতে বের হতেন তখন আমি ও অপর একটি ছেলে পানির পাত্র নিয়ে আসতাম অর্থাৎ তিনি তা দিয়ে শহর কার্য সারতেন